السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبي والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد شواماني درشق مدى أمراه رسالك والسلام إمام أبو جافر طحب رحمة الله رجيطة ويانا اعتقاد أهل السنة الجماعة أهل السنة الجماعة ترى كتاب ترى كتاب ترى كتاب ترى وانك شي جيكاني أماد الإمام بولت لين جيوين الله تعالى خلق الجنة والنار قبل الخلق, الجنة والنار قبل الخلق. الله تعالى জিন সৃষ্টির আগেই আল্লাহ তালা জান্নাত এবং নাম সৃষ্টি করে রেখেছেন এবং তিনি বলেছেন যে কারা সেখানে যাবে সেটাও তিনি নির্ধারণ করে রেখেছেন এবং প্রত্যেকে তা সে আমল করবে যে আমলটি করে বা জান্নাতাম তার নির্ধারণ করা হবে নির্ধারণ করা সেটা করবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওই আমলটি করা যে জন্য সহজ করে দেয়া হয়েছে ওই আমলটি যে আমলটি তার জন্য ওই যেখানে সে যাবে সেটার আমলটি সহজ করে অর্থাৎ জান্নাতি হলে জান্নাতের আম সহজ করে দেয়া হয়েছে আর জাহার নামই হলে জাহান্নাম তাদের সহজ হবে অর্থাৎ এখন মানুষ কোন দিকে যাবে সেই বিচার করে নিবে যে আমি কোনটা দিকে যাচ্ছি সেটাই তার নির্ধারিত হবে তার আসল জায়গা কোনটি জান্নাত অথবা জাহার্নাম গতভাবে আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতের দরজাসমূহ সেখানে বেশ কিছু দরজা রয়েছে অর্থাৎ স্তর রয়েছে স্তর বিন্যাস সব একই স্তরে থাকবে না যারা আমল ভালো করবে যারা আল্লাহ আল্লাহতালার তা কোবাবলম্বন বেশি করবে তাদের বিশেষ গোরফা থাকবে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই সেটা যে জানাতে সর্বোচ্চ স্তরে কারা থাকবে আর সর্বনিম্ন স্তরে কারা থাকবে এই এই জিনিসটা হাদিস হাদিস না আসে আমরা নির্ধারণ করতাম না হাদিস এসেছে মুসলিম তার সহিতে মারণনা থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুসা আলাহি আসালাম তার রবকে প্রশ্ন জিজ্ঞাসা করেন মা আহ মানজিল যে হে রব সবচেয়ে যারা সবচেয়ে যে জানাতের যে সর্বস্তর নিম্ন স্তরে যারা থাকবে এরা কারা এরা কারা তখন রসোল্লা সাল্লাছেন কওয়ালা রসুল্লাহ বললেন হুয়ারা জুলুনা উদ খেলা আহ জেন্নাত জান্না সে হচ্ছে ওই ব্যক্তি যা যাকে জান্নাতিরা জানাতে প্রবেশ করার পরে তাকে নিয়ে আসা হবে ফায়ক্বাল লাহু ادখুল জান্নাহ তখন তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো ফায়াকুল আই রাব্বি ওয়া কাইফা তখন সে বলবে হে রব কিভাবে জান্নাতে প্রবেশ করব ক্বাদ নাযালা নাস মানাজিলাহুম মানুষ তো তাদের স্থান নিয়ে নিয়েছে ওয়া আখাযু আখাযাতিম তাদাস অবস্থান গ্রহণ করে নিয়েছে ফাকায় ফায়ক্বাল লাহু তাকে এবার পাঁচবার বলার আল্লাহাম বলেন পাঁচবার বলার পরে লোকটি বলল রাদি টু লোকটি বললো আমি সন্তুষ্ট হয়েছি রব রব আমি সন্তুষ্ট হয়েছি তখন ফায়াকুল আল্লাহ রাবুল ইজত বলবেন লাকা হ্যা যা ও হে রব আমি সন্তুষ্ট হয়েছি কলা হুম মঞ্জিলা মুসা প্রশ্ন করে বলুন হে রব সবচেয়ে উঁচু মঞ্জিলায় কারা থাকবে উঁচু স্তরে কারা থাকবে তখন আল্লাহ তালা বলেন ক বলবেন কল আল্লাহ তালা বলেছেন উলাই কেলামি ও খাতাম তু আলিহা তাদের ইচ্ছা করেছি আমি তাদেরকে এখানে অবস্থান করানোর তাদের সম্মান আমি নিজ হাতে সেখানে বহন করেছি তাদের গাছগাছা নাকাল গাছ গাছা সব কিছু সেখানে আমি বহন করে দিয়েছি ও খাতাম তু আলিহা সেগুলোর উপরে আমি মোহর অঙ্কিত করে দিয়েছি কোন চোখ সেটা দেখেনি এবং কান সেটা শুনেনি ওলাম ইখতাল কোনো মানুষের সেটা উদিত হয়নি এমন জিনিস সেখানে আমরা রেখে দিয়েছি তারপর ও মিসদাকাল্লা আর এর সত্তাহ চাল্লাহ কিতাবের মধ্যে রয়েছে ফল তায়ফসু মা উকফি আলহমিন কোরতুন যে কোনো নফসো জানে না আল্লাহ তালা চক্ষু শীতলকারী কোনো সর্বনিম্ন দেখতে পেলামাজ লড়লিয়া যারা সর্বোচ্চ এক সর্বোচ্চ স্তর যেটা থাকবে একেবারে যার উপরে আর কেউ নয় সর্বোচ্চ স্তর সেটা কার জন্য নির্ধারিত আমরা সেটা আলোচনা করতে চাচ্ছি সর্বোচ্চ স্তর হবে জান্নাতে সেটার নাম হবে অশিলা অশিলা রসুল্লা সাল্লাহামের জন্য সেটা নির্ধারিত বলেছেন যে কেউ বলবে আল্লাহ মর্বা দাওয়াতি মহাম্মদ ওয়াদ্তা যে কেউ একটুকু বলবে অর্থাৎ আজান শোনার পরে যে কেউ এই দোয়া পড়বে দিন তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে রসুল্লাহ থেকে এটা বিভিন্ন বর্ণা এসেছে বিভিন্ন এসেছে কিন্তু এখানে যে শব্দটি বলা হয়েছে স্বাভাবিক আমি জিজ্ঞাসা করি আর রসুলাল্লাহ আপনি যে এখানে বলেছেন আপনার জন্য ওসিলা চাইতে বলা হয়েছে এখানে এই অসিলাটা কি তখন রসুল্লাহ আসলাম বললেন আহ্লা দার ছতেন ফুল জানা ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ দরজা সর্বোচ্চ স্তর একজন লোক সেটার অধিকারী হবে এবং সেই জায়গাটি পাব সেই স্থানটি পাবো অন্য হাদিসে এসেছে রসুল্লাহাম বলেছেন আল ওসিল তু দারাজা ওসিল হচ্ছে আল্লাহ নিকট একটি এমন একটি স্তর যার উপর কোনো স্তর নেই আল্লাহ তালা যেন সেখানে যাওয়ার তরফি দান করেন আমরা এখন আলোচনা করব যে যারা এই দরজা সেই ওসিলার পরে আরো অন্যান্য যে উঁচু আছে উঁচু দরজা আছে সেগুলো কারা পাবে কারা পাবে এরা আমরা বুঝতে পারি কখন কোরআন এবং সুলনী আমরা আলোচনা করি পড়ি দেখতে পাবো যে এগুলি কারা যাবে আল্লাহ আল্লাহাম বলে দিয়েছেন তারা এই দিক সেদিক টাকা যতক্ষণ না তারা নিজেরা নিজের নিজেদের যান শেষ করে নিঃশেষ করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করেছে এরা হচ্ছে আফদল উহাদা উত্তম শহীদ সর্বোৎকৃষ্ট শহীদ তারা উল্ ইয়তাল্না তারা জান্নাতের সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ গোরফা সমূহে তারা বসবাস করতে থাকবে ইয়িম রব্বুক আপনার রব তাদের প্রতি হাসবেন ফাইজা দহাইকা রব্বুকা ইলাই আবদিন ফি মাল আসা আলি কোনো জায়গাতেও রব্বুল ইজত কারজ হাসেন তার কোনো আজাব হবে না হিসাব হবে না এই সর্বোচ্চ স্তর ইমামে তাদের সর্বোচ্চ যারা যাদের স্বামী মারা গেছে বিধবা নারী এবং মিসকিন এদের জন্য যারা দৌড়াদৌড়ি করবে দৌড়ঝাঁপ করবে তাদের তারা জান্নাতের সর্বোচ্চ স্তরে তারাও স্থান পাবে ইমাম মুসিম রহমতুল্লাহ আলাই আবুহাদি বর্ণনা করে নবী সালাম বলেছেন যে যে ব্যক্তি কোনো বিধবার জন্য দৌড়াদৌড়ি করবে তার জীবন ধারণের প্রচেষ্টা অথবা তার জন্য চেষ্টা চালাবেন অথবা মিসকিনের জন্য যে ব্যক্তি চেষ্টা চালাবে সেই আল্লাহ রাস্তায় জেহাদির মতো সোয়াব পাবে সে আল্লাহ রাস্তায় জেহাদীর মতো সেই ব্যক্তি হবে এবং সেই ব্যক্তি হবে কাল কায় মিল ইয়ফতুর ওই ব্যক্তির যে মতো হবে সেই ব্যক্তি যে ব্যক্তি সারা রাত ধরে দাঁড়িয়ে মদত করে ঘুমায় না সেই ব্যক্তির মতো ওয়াক কাজ সবাই মিলায় এবং সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা বছর রোজা রাখে রোজা ভাঙে না সেই ব্যক্তির মতো হবে অর্থাৎ যে ব্যক্তি বিধ বা এতিম অর্থাৎ বিধ বা এতিম মিস্ক এদের পিছনে যারা সময় ব্যয় করবে এদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে এদের জন্য এদের খাবারের ব্যবস্থা করবে এদের দেখাশোনা করবে এদের এত বড় মর্যাদা যে আল্লাহ রাস্তায় মুজাহিদকারী স্বভাব এরা যারা সারা রাজ্যের সালাতা দায়ীকারী তাদের সব যারা সারা বছর রোজা দেয়ী করে রোজা করে নিয়ম অনুসারে যারা শরীয়তে অনুমোদিত সেরকম রোজা করে তাদের মতো স্বভাব শ্রেণী পাবে অনুরূপভাবে ইয়েমের ইতিমের পক্ষে যারা দাঁড়াবে এতিমের জন্য যারা সময় ব্যয় করবে এতিমকে যারা দেখাশনা করবে তাদের এরকম স্থান পাবে বলে রসোল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়তিমের দেখাশোনা করবে নিজের অথবা অন্য কারোর ইতিম দেখাশোনা করবে আনা আহা তাই নিফুল আমি এবং সে এইভাবে থাকবে রসোল্লা সাল্লাম আসারা ইঙ্গিত করে দেখিয়েছেন যে তারা এইভাবে থাকবে জান্নাতে। যে এই হাদিসের বর্ণনাকারী তিনি ইমাম মালিক রহমতুল্লাহ তিনি দেখিয়ে দিয়েছেন বিশ সাবা বা এই মধ্যমা এবং এ সাব্বাবা দুইটি আঙ্গুল একসাথ করে দেখিয়েছেন যে এইভাবে থাকবে অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লামের কাছে থাকার জন্য যে তার সে মর্যাদাপূর্ণ জায়গায় এর কাছে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়তিমদের ইয়েতিমকে দেখাশোনা করবে অনুরপের পূর্বের হাদিসে আমরা পেয়েছি সেই ব্যক্তি বিধবা এবং দরজা পাবে তারা উচ্চ দরজায় স্থান পাবে উচ্চ স্তরে চলে যাবে তাদের সন্তানদের দোয়ার কারণে হাদিসে রসুল্লাহাম বলেছেন আল্লাহ তো নেককার বন্দার মর্যাদা অনেক উপরে উঠে তখন সে বলবে সন্তান তোমার জন্য ক্ষমা করে করেছে জন্য সেটা তোমার মর্যাদায় বৃদ্ধি ঘটেছে এটা ইমামী কাশি রহমতুল্লাহ হাদিস স্বর্ন হাদিসের স্বর্ণটি সহি যদিও ছয় কিতাবের কেউ হাদিসটি নিয়ে আসেননি তবে এর পক্ষে এর শাহিদ হিসেবে হাদিসটি উল্লেখ করা যায় যেখানে বলা হয়েছে যখন বনি আদম মারা যায় তার আমল শেষ হয়ে যায় তিনটি বেরিতে একটি সদকা জারিয়া একটি হচ্ছে আইলমতা আর তৃতীয়টি হচ্ছে নেক সন্তান যে তার পিতার জন্য বা বাঁ তার মায়ের জন্য দোয়া করবে তাদের এই মর্যাদা বৃদ্ধি পাবে তাহলে মর্যাদা বৃদ্ধির বিষয়টা সুস্পষ্ট হলো আমাদের কাছে যে আল্লাহ তারা জাননাতে মর্যাদা স্তর রেখেছেন এবং সে স্তরে সর্বোচ্চ থাকবে মোহাম্মদ রসোর সাল সাল্লাম তারপর স্তর বিন্যাস রয়েছে সেখানে এমন কিছু মানুষ থাকবে যারা গরিবদের দেখাশনা করেছে যারা এতিমদের দেখাশুনা করেছে এবং যারা বিধবাদের দেখাশুনা করেছে তারা সে স্তরে যেতে পারবে দর্শক বিন্দু আমরা এখন আলোচনা করতে চাই জান্নাতের মাটি কেমন হবে तेर हादिस एड़े लु, लु जे, मुथी, मुथी, जाना मटर बेपारे हादी से रसलमेरा देखते हम बोझा गया मिस्कर सुगन्ध से प्रवाहित होते थक मिस्क जे रखम एर दुनिया बुके সরাসরি হতে হবে নয় বরং নামে মিস আর সুগন্ধ ভিন্ন অনুরূপভাবে সেটার মাটিতে সুগন্ধযুক্ত হবে সেটাই বলা উদ্দেশ্য অন্য এক হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম জান্নাতের মাটি সম্পর্কে তিনি বলেছেন হিয়া দারমাকাতুন মাক বাই দা মিসকুন যে সেটা হচ্ছে সাদা শুভ্র সাদা সুব্র ময়দার ময়দা ময়দার মতো সাদা শুভ্র ময়দার মতো শুভ্র সাদা ময়দার মতো এরকম খাঁটি খাঁটি পাউডার সেটা হল জান্নাতের মাটি আর তাতে মিস্ক খাঁটি মিসকে থাকবে খাঁটি মিস্ক থাকবে সেটা অন্যিসের অন্যায় হাদিসের রসোল্লা বলেছেন যে সেটা হচ্ছে দ্বারমাকা তুমি দ্বারমাকা শব্দ ব্যবহার করে দ্বারমাকা হচ্ছে যে এমন খাটি এমন খাটি ময়দা যেগুলো আর কোনো কিছু মিশানো হয়নি এবার বলা হয়েছে রসোল্লা সাল্লা সাল্লাম তখন বলেছেন যে এগুলি মিসকে মিশকে থেকে সেগুলি ইয়াগুলো সেগুলোর সেটার মাটিগুলো সুগন্ধি হবে মিস্কের মতো সুগন্ধ যেটা সবচেয়ে দামি সুগন্ধ বলে বিবেচিত সবার কাছে সময় দর্শকবৃন্দ আমরা জানলাম যে মাটি হবে মিস্কের এবং সেটা হবে অত্যন্ত মিহি সূক্ষ্ম भेजाल नहीं सदा मैदार मतलब रसलम दुनिया बुके जिन रसुल्लम उदाहरण दिए बुझिए अथचार जो जिस जिससे दुनिया तुलना चलेनाट रसुल्लम इबनान अब्बास स्पष्ट জান্নাতে যা যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো দুনিয়ার পক্ষে আমরা যা চিনি সেগুলো হচ্ছে নাম মাত্র কিন্তু এগুলোর বৈশিষ্ট্য সেগুলোর বর্ণনা সেগুলো আলাদা আলাদা থাকবে যেগুলো একটির সাথে একটি দুনিয়া রকম হয় না আল্লাহ তালা এটা কোরআনকারী বলেই দিয়েছেন উতু বিহিমুত দেখতে রকম মনে হবে কিন্তু কিন্তু খাওয়ার দিক থেকে একরকমরা তার বৈশিষ্ট্য ভিন্ন হবে দর্শকবিন্দু আমরা জানলাম যে জান্নাতের মাটির কি বৈশিষ্ট্য जानातर नाहर की नदी नला प्रसण करबादी जरा ईमान एने से तरह जन थम जान्न समूह जर नीच दिए नाहर समूह प्रवाहित হার নালা নদী প্রবাহিত প্রত্যেকটি মানুষে চায় তার বাড়ির সামনে দিয়ে কুলকুল করে পানি যাবে এবং দেখতে সৌন্দর্য সে নদীর পারে দাঁড়ায় বসবে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আল্লাহ তালা জান্নহারের ব্যবস্থা রেখেছেন আল্লাহ তালা বলেছেন অন্য জায়গাতে যে উল্লাকআম জান্নাতিন তাজিরি জান্নাতজিরি মিনতে তাদের জন্য থাকবে জান্নাত শিরস্থায়ী জান্নাত আর সেই জান্নাত জান তাদের নিজ দিয়ে নাহার সহ প্রবাহিত হবে একজন মানুষ যখন দাঁড়া জান্নাত নাহারগুলি প্রবাহিত হয় তখন সে বুঝতে পারে কত সুন্দর সে জান্নাত সেই দৃশ্য এই জন্য এই জান্নাতগুলো প্রবাহিত হতে থাকবে কিন্তু জান্নাতগুলো খাদ করা হবে না যাতে ময়লা না আটকে জন্য উপর দিয়ে প্রবাহিত হতে থাকবে এটা এক ভিন্ন ধরনের নাহার হবে যেগুলো মানুষ এখন কল্পনা করতে পারে না অন্য এক হাদিসাম যে তিনি চারটি নাহার দেখেছেন যেগুলো প্রকাশ্য দুইটি আর প্রকাশ্য দুটি প্রকাশ্য দুটি তিনি দেখেছেন যেগুলো নাম তিনি বলেছেন নীল ও ফরাত অর্থাৎ জুনিয়ার বুকে যেভাবে নীল ও ফরাত সবার কাছে প্রিয় এবং তার ফোরা এবং নীল এই দুটি একটি বিরাট মানুষের ভোকার আর্থে ব্যবহৃত হচ্ছে এবং সেগুলো দেখ যেরকম সেরকম হবে জান্নাতের এই নাহার এটা করতে হতে পারে আরে করতে হতে পারে এটা যে ঠিকই এই নামে জান্নাতগুলি ওখানে প্রচলিত রয়েছে দুটি নাহার থাকবে যে নাহারগুলো জান্নাতের ভিতর থেকে প্রবাহিত সেগুলি বর্ণা রসোল্লাহ সাল্লাহ সালাম দেননি সেগুলো জান্নাম দেননি বোকারিত এইটা এসেছে যে দুটি প্রকাশ্য থাকবে জানার দুটি অপ্রকাশ্য থাকবে প্রকাশ্য দুটি তিনি বলে দিয়েছেন নীল এবং ফরহাত অন্য একাদেশান সাইহান জয়হান ওয়াল ফোরাত ওয়াল নীল কুল আনহারেল জান্ন জান্নাতের নসমূহের নাম তিনি বর্ণনা করছেন কোনটার নাম সাহেহান হবে জাহান হবে ফরাত নীল হবে এগুলি রসুল্লাহাম বলে দিয়েছেন তো এগুলি জান্নাতের जिनिश होते सरसि जाननाते चले आर एट होते जाना नाहनगुल नाम यम मानु जान चिंते से हिसाब से मानुष परिस करते ये क्योंकि दुनिया बुक किसु मूलत आखिर मत हो आखिरतनाते जाधर्मी होवस्था भिन्न दृश्य भिन्न सेल्पना करते করেছি। কাউসার শব্দে দুটি অর্থ আছে একটি হচ্ছে অতিব কল্যাণ অনেক কল্যাণ জিনিস আরেকটি হচ্ছে যে এমন একটি পানির প্রশ্রবন যেখান থেকে সেখান থেকে হাউদ বিভিন্নভাবে ভিন্ন জায়গায় চলে গেছে अर्थात लाइन कर देखान पानी उन्नति गेसारे दो अर्थ अर्थ ही जेहतु अतीबक पानीटर नाम काउसार खैर कसर ए काउसार सोल्ला सल्लासलम के प्रदान कर हेनते नाहर वर्णना जान्नात नाहर गई थकबा अल्लाह तला कुरान करीमे जहा जान्न नाहर समर्ख्य बोले जान्न नाहरार किसने शुद्ध पानी होना किसुब किसुधे किसुब मदिरार কিছু হবে খাঁটি মধুর আল্লা তালা বলছেন সুরাহ আহম্মদের পুনরম্বর আয়াতে মাসারুল জেন্নাতিল তুই জাল মোত্তা খুন মোত্তাকিদের যে জান্নাতের ওয়াদা হচ্ছে সেটার উদাহরণ হচ্ছে ফিহা আনহার আসেন সেখানে কিছু পানি থাকবে নাহার থাকবে যেগুলি পানির সেগুলো যেগুলি কোনোদিন নষ্ট হয়নি বিনষ্ট হয়নি ও আনহার উমিন ল্যাবানিল্লা মিয়া তাকাইয়ার তরমহ কিছু থাকবে দুধের নাহার যেগুলোর স্বাদ নষ্ট হয়নি ও আনহার উমিন খাবনিল সারবিন কিছু থাকবে মদিরার নাহর যেগুলোর পানীয় পানীয় সেগুলের পান স্বাদ ন সেগুলির স্বাদ স্বাদ যারা পান করবে তারা সেগুলি উপভোগ করবে এবং কিছু নাহার হবে যেগুলো খাটি মধুর যেগুলো সব মানুষ সেগুলো খাঁটি মধু সেগুলি পান করতে পারবে আমরা এ বিষয়ে এই নাহরের বিষয়ে আলোচনা আমরা বুঝলাম যারনাতে চার ধরনের নাহার থাকবে পশ্চাবন থাকবে সেগুলো আল্লাহ তালা জান্নাতিদের জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দেওয়া তো বিদ্যান করুন এ বিষয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে ততদিন সুস্থ রাখুন ও আখ্লা রবিলাম আসসালামাইকুম রহমতুল্লাহ